মানবতার সমাধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আমর্শক বিন্দু আপনাদেরকে পিস চ্যানেলে স্বাগতম আজকের আলোচনায় থাকছে আল্লাহ রব্বুল আলমিনের অধিকার সম্পর্কে যে আল্লাহ তা বান্দাদের ওপরে অধিকার কি। আল্লাহর আলুহিয়াতের কথা স্বীকার করা আল্লাহ রুবুবিদকে স্বীকার করা এবং আল্লাহর যত নাম ও গুণাবলী আছে সেই নাম ও গুণাবলীর ওপর ইমান ও বিশ্বাস স্থাপন করা আল্লাহর নাম ও গুণাবলীর কথা আলোচনা করেছি আরও কিছু অবশিষ্ট অংশ রয়ে গেছে যার মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে এ কথা উল্লেখ করেছে যে তার হাত আছে অনেকে আমরা মানতে পারি না যে না আল্লাহর হাত আছে কথা বলতে নেই কারণ আল্লাহর হাত আছে এ কথা বললে কোনো সৃষ্টির সাথে তুলনা করা হয়ে যায় কিন্তু ভাই আমরা বলছি না আমি বলবো আল্লাহর হাত আছে কিন্তু আমি একথা বলবো না যে আল্লাহর হাতটা কোনো মানুষের মতো আল্লাহর হাতটা ওর মতো আল্লাহর হাতটা এইরকম আল্লাহর হাতটা ওইরকম জি না আল্লাহর হাত ওইরকমই যেরকম হাত হওয়া আল্লাহর জন্য উপযুক্ত যেরকম হাত হওয়া আল্লাহর সত্যার সাথে সামঞ্জস্যপূর্ণ ওরকম হাত আল্লাহর আছে কোনো সৃষ্টির সাথে তুলনা করা যাবে না কারণ আল্লাহ বলেছেন লাইসাকা মিসলেহি সই ওল বসির সুরা সুরার মধ্যে আল্লাহ রবুল আলম এটা বলেছেন যে আল্লাহর মতো কোনো কিছু না তিনি সব কিছু শুনেন সব কিছু দেখেন অতএব কোরআনে এসেছে যে কথাটা সে কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহর কথা এসছে আল্লাহর হাত আছে আমরা বলব আল্লাহর হাত আছে হাতটা কেমন তা আমরা জানি না হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আল্লাহর পায়ের কথা বলেছেন যে আল্লাহর পা আছে এখানে যে কথাটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আল্লাহর পা আছে এটা হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু আল্লাহর পাটা কেমন কত বড় কত ছোট কত বিশাল তা কিন্তু আমরা জানি না কারণ আল্লাহর পায়ের আমরা তুলনা করব না কোনো সৃষ্টির সাথে বরং আমরা এ কথাই বলব যে আল্লাহর পাটা টা ওই রকমই যেরকম থাকা আল্লাহর জন্য উপযুক্ত যেমন পা হওয়া আল্লাহর সত্তার সাথে সামঞ্জস্য ওরকম পা আল্লাহর আছে যেটা আছে সেটা বলবো আ যা নাই তা বলার আমাদের কোনো দরকার নাই বা সে সম্বন্ধে কোনো মন্তব্য করারও দরকার নাই এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে হাতের কথা হাত আছে জি হা হাত আছে পা আছে জি হা পা আছে চোখ আছে জি হা চোখ আছে মুখমণ্ডল আছে জি হা তাহলে বুঝতে পারা গেল এটা আছে যে জিনিসগুলো থাকার কথা আছে সেগুলাকে আমরা বলবো যে ওগুলো আছে কিন্তু যে সম্পর্কে কোনো আলোচনা আসেনি আছে না নাই ব্যাপারে আমরা নিরবতা অবলম্বন করব আছে তাও তাও না না নেই আমাকে বলে করে। ভাই কি কান আছে কি যে ভাই আল্লাহর কান আছে কি না তা আমার জানা নেই কারণ কোরআন হাদিসে এরকম কোনো কথা আসেনি আছে তাও বলবো না নেই তাও বলবো না তোমার কথা হচ্ছে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যেভাবে আল্লাহ বর্ণনা করেছেন আমাদেরকে ওই ভাবে মানতে হবে যে হ্যাঁ আল্লাহর হাত আছে আল্লাহর চোখ আছে আল্লাহ পা আছে আল্লাহমন্ডল আছে তবে এগুলির আল্লাহ আকার আকার আছে। আল্লাহ নিরাকার না অমুসলিমদের ধারণা থেকে আমাদের মাঝে এই ধারণা ঢুকেছে যে আল্লাহ নাকি নিরাকার জি না আমাদের আল্লাহ নিরাকার না আল্লাহর একটা সুন্দর আকার আছে আল্লাহকে দেখা যাবে আমি আপনাদেরকে প্রশ্ন করি ভাই নিরাকার কাকে বলে অবশ্যই আপনারা বলবেন নিরাকার এমন একটা জিনিস যা দেখা যায় না যার বাহ্যিক কোনো রূপ থাকে না যখন গাছের পাতা নড়ে তখন আমরা বুঝতে পারি হাওয়া চলছে বাতাস বইছে কিন্তু আমরা কেউ কে কোনোদিন বাতাসকে দেখেছি বাতাসের কোনো রূপ আমরা দেখেছি বাতাসের কোনো আকার আকৃতি আমরা দেখেছি জিনা দেখিনি কারণ বাতাসের আকার নাই আকৃতি নাই বাতাস দেখা যায় না কিন্তু বাতাস বইলে যখন গাছের পাতা নড়ে যখন শরীরে লাগে তখন আমরা অনুভব করি যে বাতাস বইছে অনুরূপ যার কোনো আকার আকৃতি নেই তাকে দেখা যায় না আল্লাহ রব আলিনকে জান্নাতে দেখা যাবে এটা কিন্তু সবাই বিশ্বাস করে আচ্ছা ভাই আল্লাহকে যদি জান্নাতে দেখা যায় তাহলে তিনি নিরাকার কেমন করে হলো যে নিরাকার হয় তাকে তো দেখা যায় না তাহলে আল্লাহকে যদি দেখা যায় জাননা তার এটা সবাই বিশ্বাস করে এটা সমস্ত আলেম সমস্ত মুসলমান বিশ্বাস করে যে কালকে কেমতে বা জান্নাতে আল্লাহকে দেখা যাবে প্রত্যেক নবী বলছেন তোমরা আল্লাহকে জান্নাতে ওইভাবে দেখবে যেভাবে তোমরা এই চাঁদ কে দেখতেছ পূর্ণিমার চাঁদ যখন আকাশে ওঠে পূর্ণিমার চাঁদ কে দেখতে কোনো মানুষের কোনো অসুবিধা হয় এক জায়গাতে অনেকগুলি মানুষ দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে লাখ লাখ মানুষ দাঁড়িয়ে আছে এই লক্ষ কোটি কোটি মানুষ এক জায়গাতে দাঁড়িয়ে কিন্তু সবাই পূর্ণিমার চাঁদকে দেখতে পায় কারও কিন্তু এই পূর্ণিমার চাঁদকে দেখতে কোনো রকমের কোনো অসুবিধা হয় না মোহাম্মদ রসুল্লাহ প্রতিটি মানুষ দেখতে পায় কারো কোনো দেখতে অসুবিধা হয় না অনুরূপ তোমরা তোমাদের প্রতিপালককে জান্নাতে দেখবে তোমাদের দেখতে কারো কোনো অসুবিধা হবে না তাই পাললে পারান আসর আর ফদরের নামাজের ব্যাপারে আল্লাহ যেভাবে তোমরা এই চান কে দেখতে আছো অনুরূপ ভাবে আল সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন হালতুরা সৈয়ন আজিদ আকম ফুল হিজাবা ও কামাকাল নবী সাল আলী আসাল্লাম আল্লাহ নবী বলছেন তখন মহান আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সম্বোধন করে বলবেন হে জান্নাত বাসী তোমরাকে কিছু চাও তোমাদেরকে আগে কিছু দেবো তখন জান্নাত আল্লাহকে বলবে হে আল্লাহ তুমি তো আমাদের মুখমন্ডলকে উজ্জ্বল করে দিয়েছ আমাদের চেহারা তো আজকে চমকাইতে আছে বহু কিছু আল্লাহ তুমি আমাদেরকে দান করেছো আমাদেরকে আল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করিয়েছো আল্লাহকে তুমি আমাদেরকে জানান্নাম থেকে মুক্তি দিয়েছ এত কিছু দেওয়ার পরে আর কি চাইবো আর কি চাওয়ার থাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে সামনে থেকে একটা পর্দা সরে যাবে আর সমস্ত জান্নাতবাসী দেখবে মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের সামনে বিদ্যমান স্বয়ং আল্লাহকে তারা দেখতে পাবে তারপরে জান্নাতবাসীদের কাছে আল্লাহকে দেখার পরে অন্যান্য যত নিয়ামত জান্নাতের তারা পেয়েছিল সব নিয়ামতটা আল্লাহর দর্শনের কাছে একেবারে কম হয়ে যাবে সেগুলি তাদের কাছে তুচ্ছ হয়ে যাবে তারা সবাই চাইবে আল্লাহই আমাদের কাছে থাকুক আল্লাহকে দেখতে পাচ্ছেন কারা জান্নাতবাসীরা এ কথা বলে গেছেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম ভাইরা হাদেশ থেকে কি বুঝতে পারলাম যে আল্লাহকে দেখা যাবে তাহলে যে আল্লাহকে দেখা যায় সে কি নিরাকার হন তার কোনো আকার নাই আর এত সুন্দর আল্লাহ যে আল্লাহকে দেখার পরে জান্নাতবাসীদের কাছে অন্যান্য নিয়ামত আর যেন কোনো মূল্যই থাকছে না তারা শুধু চাইবে আল্লাহকে দেখতে আল্লাহ সুদর্শন আল্লাহ দেখতে অতি সুদর্শন হবে আল্লাহকে দেখে এত তৃপ্তি এত স্বাদ পাওয়া যাবে যে বান্দারা সময় আল্লাহকে দেখার কামনা করবে তবে প্রত্যেকটা মানুষ জান্নাতে আল্লাহকে দেখবে তারা সকলেই আল্লাহ রবুল আলমিন যাকে যেভাবে চাইবেন যাকে যেরকম করে চাইবেন সেভাবে আল্লাহ তারা প্রত্যেক জান্নাতবাসীকে দেখা দিবেন প্রত্যেক জান্নাতবাসী আল্লাহকে দেখবেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে ভাইরা আমার যে আল্লাহকে দেখা যায় সে কোনোদিন নিরাকার হতে পারে না এটা হচ্ছে আল্লাহর গুণ এই গুণের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদেরকে মানতে হবে যে আল্লাহ রবুল আলমিনের আকার আছে আল্লাহকে দেখা যাবে অনেকে বলতে বলে না এরকম কথা বলতে নেই আল্লাহর আকার আছে এরকম বললে গুণা হয়ে যাবে আল্লাহর আকার আছে এরকম কথা বললে আল্লাহর সাথে ব্যাধবি হয়ে যাবে আল্লাহ ভকবার ওরা জানেই না আদব কাকে বলে আরব কাকে বলে যে কথা বলে গেছেন আল্লাহ নিজে যে কথা বলেছেন সেই কথা আল্লাহ হয়ে যাবে আল্লাহ আল্লাহ কিছুই জানবো না আমরা আল্লাহ রব আলমিন এত বিশাল শক্তির মালিক পৃথিবীর সষ্টা মানুষের সষ্টা সার্বভৌমত্বের মালিক তিনি হাওয়া তিনি তার বাহ্যিক কোন রূপ নেই জিনা তার বাহ্যিক রূপ আছে তিনি সুন্দর সুদর্শন যা দেখলে মানুষের চান ভরে যাবে যা দেখলে মানুষের মধ্যে তৃপ্তি এবং স্বাদ আসবে তাই সেই আল্লাহ সম্পর্কে খবরদার এরকম মন্তব্য কেউ করবেন না বরং বিশ্বাস করে নিবেন এটা হচ্ছে আমাদের ইমানের অংশ যে আল্লাহ রব আলমিনের আকার আছে অনুরূপ ভাবে আল্লাহ রবুল্লা আলিমিনের গুণ সম্পর্কে আসছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ হাসেন আল্লাহ হাসেন এ হাসা গুণ আল্লাহ আছে কেমন হাদিসে আসছে আল্লাহ রসুল বলছেন এমন দুই ব্যক্তির ব্যাপারে হাসেন যাদের একজন অপরজনকে হত্যা করে কিন্তু পরিশেষে দুজনাই জাননাতে যায় এখন সামান্য একটুকু ব্রেক নিচ্ছি একটুকু বিরতি নিচ্ছি সাথে থাকুন আবারও আসব ইনশা আল্লাহ উপেক্ষা করে সবচেয়ে বড় গুণা গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা শির কোন দিবস পালন করা শির হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শির আদর্শ পরিবার গড়তে হলে দেখুন সন্ধ্যা সাড়ে ছাংল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 শৃঙ্খলার ব্যবস্থা যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বিস বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ সুপ্রিয় দর্শকবিন্দু সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আজকের আলোচনায় থাকছে রসুল করিম সাল্লাহ আলসালামের অধিকার সম্পর্কে আল্লাহর নবীর অধিকার কি আমাদের উপরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে আসছিলেন কেন আসছিলেন মানুষের হেদায়ত এবং মানুষকে সুপথ এবং মানুষের জন্য পথ প্রদর্শক এবং তাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা দুনিয়াতে আসছিলেন সেই নবীর আমাদের ওপরে কিছু অধিকার আছে নেই আল্লাহর নবী আমাদের জন্য দুনিয়াতে আসছিলেন মানুষকে সঠিক পথ দেখিয়ে গেছেন মানুষগুলিকে মানুষ তৈরি করে গেছেন ওম্মদগুলিকে জানিয়ে গেছেন যে তাদের দুনিয়াতে মুক্তি কিসে তাদের আখেরাতে মুক্তি কিসে তারা কি করলে সফল কাম হবে কি কাজ করলে তাদেরকে জাহান নামে যেতে হবে কি কাজ করলে তাদেরকে জান্নাতে যেতে হবে মানুষের সাথে ব্যবহার কেমন কীভাবে করবে আত্মীয় স্বজনদের সাথে চলাফেরা কীভাবে করবে এবং আরো অন্যান্য সমাজের মানুষের সাথে আরো অন্যান্য দোষ বন্ধুদের সাথে কিভাবে চলাফেরা করবে সমস্ত তরিকা পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য মানবতার মুক্তির জন্য যে মানুষটি দুনিয়াতে এসেছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তার অধিকার কে আমাদের উপরে কিচ্ছু নেই আল্লাহ রব্বুল আলমিন কোরআানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অধিকার সম্পর্কে তাই আল্লাহ আল্লাহ রব আলমিন এখানে সাল্লাহ আলিয়া সাল্লামের কয়েকটি অধিকারের কথা উল্লেখ করেছেন এক নম্বরে তার উপরে ইমান আনতে হবে পাঠিয়েছিলেন তার নবুবত এবং তার রিসালাতকে বিশ্বাস করতে হবে কারণ আল্লাহ কোরানে বলেছেন ওহম আ একজন নবী একজন অত তার তার কে বিশ্বাস করতে হবে তিনি হচ্ছেন রসুল পূর্বেও আর নবী আসছিলেন যেমন মোসা আলাই সালামঈসা আলাই সালাম নু আলাই সালাম ইব্রাহিম আর অন্যান্য যত নবী দুনিয়াতে আসছিলেন তাদের মতো রসুল্লাহ এবং রাসুল তার রিসালাত বিশ্বাস করো আফাই কালাবতুম আল্লাহম এই নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম যখন মারা যাবেন তখন কি তোমরা দিন থেকে ফিরে যাবে কোরআন রেখে গেছেন হাদিস রেখে গেছেন তার চরিত্র তার আদর্শ সব কিছু আমাদের কাছে আপনার অপরিবর্তিত অবস্থায় সুরক্ষিত আছে সেই কোরআন আর সেই হাদিস এবং তার জীবন আদর্শকে আমাদেরকে গ্রহণ করে ওইভাবে জীবন পরিচালনা করতে হবে যেভাবে জীবন পরিচালনা করেছিলেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ নবী মোহাম্মদ তাই বলছেন আল্লাহ তালা যদি তোমরা নবীর মৃত্যুর পর দিন থেকে ফিরে যাও তাহলে তোমাদের দিন থেকে ফিরে যাওয়ার কারণে আল্লাহর কোনো ক্ষতি সাধিত হবে না আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না তো আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ নবীর অধিকার এক নম্বরে যে আল্লাহ নবী হচ্ছেন আমাদের নবী এবং তিনি হচ্ছেন সত্যিকারের রসুল যাকে আল্লাহ পাঠিয়েছিলেন। অনুরূপভাবে বিশ্বাস করতে হবে যে তারপর আর নবী না। মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পর দুনিয়াতে আর কোন নবী আর কোন রসুল আসছেন না তিনি ছিলেন শেষ নবী তারপর আর কোন নবী নেই তবে নবীদের দাবিদার আসতে পারে আল্লাহ নৃত্যুক হবে তারা মিথ্যা নবী হওয়ার দাবি করবে কিন্তু তোমরা মনে করে দিও আনা আের নবী আমি শেষ নবী নবী আমার পর আর কোন নবী নাই যদি কেউ এরকম দাবিদার আসে তার তোমরা তাদেরকে মনে করে লিও যেমার যদি আমার পরে নবী হওয়ার কোন চান্স থাকতো নবী হওয়ার কোন উপায় থাকতো আমার পরে যদি আল্লাহ কাউকে নবী নির্বাচিত করতেন তাহলে উমার হতো কিন্তু আমার পরে আর কোন নবী নেই রকম আর হারুন ছিল কিন্তু ওরা দুজনা নবী ছিল আর তুমি কিন্তু নবী হতে পারবে না কেন আমার পর আর কোন নবী নেই এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলমিন তার কালাম পাকের মধ্যে কোরআনের মধ্যে কথাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মোহাম্মদের পরে আর কোনো নবী নেই তিনি ছিলেন শেষ নবী তাই বললেন মা কান্লাহ তোমাদের কারো পিতা নন মুহদ তোমাদের কারু পিতা নন তোমাদের কোন পুরুষের তিনি পিতা নন ওলা কিন রাসুল আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ রসুল এখন প্রত্যেক মানুষের উচিত দুনিয়াতে যারা আছে বর্তমানে ইহুদি হোক খ্রিস্টান হোক বা অন্যান্য যে ধর্মের হোক না কেন প্রত্যেককেই এই নবীর ওপরে বিশ্বাস স্থাপন করতে হবে তবেই মুক্তি পাবে তা না হলে তাদের কার মুক্তি নেই যদিও তারা মনে করে যে আমরা সঠিকের ওপরে আছি কেউ কেউ বলে আপনার মোসাকে নবী মনে করে নিয়ে বসে আছে কেউ ঈশাকে নাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন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 আল্লাহ বলছেন হে ইমানদার গন তোমাদেরকে কি আমি এমন ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসা করলে তোমরা দুনিয়াতে এবং আখেরাতে মুক্তি পাবে সেই ব্যবসার কোথাকে তোমাদেরকে বলে দিব না সেই ব্যবসা হচ্ছে এই তু মেনু না বি রাসুল তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের ওপরে ইমান আনবে তাহলে এই আয়াতে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবীর আল্লাহ নবী বলছেন দুনিয়াতে ইহুদি খ্রিস্টান বা অন্যান্য ধর্মের যারাই আছে আমার আসার খবর যাদের কাছে পৌঁছে যাবে তারা যদি আমার ওপরে ইমান না এনেই মারা যায় তাহলে তারা জাহান্নদের অন্তর্ভুক্ত হবে আল্লাহর নবী দুনিয়াতে আসার পর পূর্বে যত নবী আসছিলেন তাদেরকে আল্লাহ যত কিছু শরীয় দান করেছিলেন সব রহিত হয়ে গেছে সব মানসুখ হয়ে গেছে আল্লাহ নবী দুনিয়া থেকে আসার পর আমাদের সকলকেই বিশ্বাস করতে হবে এই নবী শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপরে তাই আল্লাহ নবী বললেন আমার দুনিয়াতে আসার খবর যদি কোনো ইহুদি শোনে যদি কোনো খ্রিস্টান শুনে বা অন্য কোনো ধর্মের মানুষ শুনে তারপরে যদি তারা আমার ওপরে ইমান না এনেই মারা যায় তাহলে তাদেরকে জাহান নামি হতে হবে তো ভাইরা আমার বলতেছিলেন আল্লাহ নবীর প্রথম নম্বরের অধিকার হচ্ছে যে প্রত্যেক বিশ্ববাসীকে আল্লাহ নবীকে নবী বলে স্বীকার করে নিতে হবে বিশ্ববাসীকে আল্লাহ নবীকে নবী বলে মেনে নিতে হবে এবং এই কথা বিশ্বাস করতে হবে যে আল্লাহ নবীর পরে আর কোন রবি কেমত পর্যন্ত আসবে না তাহলে আমরা বিশ্বাস করব যে যে এই দাবিদাররা মিথ্যুক এরা মিথ্যা দাবি করছে কারণ কোরআন হাদিসের আলোকে মহান আল্লাহ রব আলম বলে দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরে আর কোনো নবী আসবে না আজকে এখান থেকেই আসছি যে যেখানে আছেন ভালো থাকেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত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 जगत दामाते एक तीन दुई তিন শূন্য এক নয় এ আর এ শূন্য শূন্য আট এক এক তিন এক বিআইসি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি মানবতার টিভি i am the granite my name is rustan you are the best of peep give us a nice in, in, kind of like, in germany was and believing in allah kuntum qairu ummatin My sacrifice, my life and my death are all for Allah sustainer of the world Peace TV Banglae